বাংলা মানবতা সমাধান সালামুকম ও রহমতুল্লাহ ওবরকহিলিমিজম ওসমীমাবাগ পি বাংলার দূরের ও কাছে সম্মানিত সুদর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা কোরআনুল করিমের এই গুরুত্বপূর্ণ আসরে যুগ দিয়েছেন আপনাদের সকলকে প্রাণঢালা ঢালা শুভেচ্ছা এটি কোরআনুল করিমের মজলিস এটি হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিনের বাণীর চার নির্যাস থেকে কিছু তথ্য সংগ্রহের মহাসুযোগ এই সুযোগে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল ইউসুফ আলহ ইসালাম এর শেষ পরিণতি তার পরিবারের সাথে কীভাবে সাক্ষাৎ হলো তার কিসার সমাপ্তিটা কীভাবে ঘটলো সেটি নিয়ে আমরা শুনবো আর এই জন্য স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের ডাকে সাড়া দিয়ে সদয় সম্মতি জ্ঞাপন করে উপস্থিত হয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে আমার ডান দিকে অভিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এবং আমার বামে অভিষ্ট আছেন বিশিষ্ট আওয়াল দিন শেখ মুজাফরবিন মহসিন এবং আমার সর্বভমে আছেন বিশিষ্ট আলেমিন শেখ মুখলেসমিন আর্শাদ মাদানীকুম্লা সমানিতে শুধু বলছিলাম ইউসুফ আলিহালাম এর ঘটনা আর আমরা বিগত কয়েকটি পর্বে আলোচনা করেছি যে ইউসুফ আলি ইসলামের ভাইয়েরা তার পিতার নির্দেশে আবার যে পিতা পাঠালেন যাও তোমরা গিয়ে খুঁজো সন্ধান পাবে ভাইরা কিভাবে আসলো আর কীভাবে সন্ধান মিলল কি হয়েছিল এরপরে সত্যি এ ঘটনা জানতে ইচ্ছে হচ্ছে চলুন আমরা প্রথমে এই ঘটনা শুনি শেখ মুখলেসবিন আসাদ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা ইসুফ আলাইস্লামের ঘটনা কোরআনে করিমের মাঝ থেকে অর্থাৎ সুরা ইউসুফ থেকে আমরা ধারাবাহিকভাবে শুনে আসছিলাম আমরা শুনেছি ইসুফ আলাইসাল্লামের ভাইয়েরা ফিরে গেলেন এবং রেখে গেলেন দুই ভাইকে বিন্যামিনকে এবং তাদের বড় ভাইকে এখন ইসুফ আল ইসাল্লামের কাছে আবারও পুনরায় পাঠাচ্ছেন ইয়াকু আলাইসালাম খাদ্য শেষ হয়ে গেল খাদ্যর অভাব এদিকে চিন্তা হচ্ছে তিন ছেলে বর্তমানে এখন নাই এদিকে খাদ্য নাই তখন ইয়াকুব আলাইসাল্লাম বললেন যে হ্যাঁ আমার সন্তানেরা তোমরা আবার যাও সেই দেশে যে ইউসুফ ও আকিহি ইউসুফ এবং তার ভাইকে তোমরা সন্ধান করো খুঁজো অর্থাৎ ইউসুফ এবং বিন্যামিনকে খুঁজো ওখানে পাবে তুমিরা এতে কোনো সন্ধ্যা নাই। তারপর আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাসও না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত থেকে দয়ার থেকে নিরাশ হয় ওই ব্যক্তি যে ব্যক্তি কাফের আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না যারা কাফের তারা আল্লাহ পাক রব্বুল আলমিনে দয়া থেকে নিরাশ হয় তোমরা নিরাশ না যাও সেখানে ইসুফকে এবং ইসুপের ভাইকে খুঁজো আমি যা জানি আল্লাহর পক্ষ থেকে তোমরা তা জানো না ইনশাল্লাহ পাওয়া যাবে এরপরে ইনারা বাড়ির থেকে রওনা করলেন এবং রওনা করে ইউসুফ আল ইসালামের নিকটে আসলেন আসার পর বললেন হে সম্মানিত খাদ্যমন্ত্রী আমাদের বাসায় ফ্যামিলিতে অত্যন্ত দুঃখ এবং কষ্ট চলছে আমাদের ফ্যামিলি অত্যন্ত অসহায় হয়ে গেছে এক নম্বর খানা নাই দুই নম্বর বাড়িতে টেনশন চিন্তা সুতরাং আমাদের জন্য পরিপূর্ণ খাদ্য দেন আর যা দেবেন আপনি আমাদের টাকা পয়সা দিয়ে এটা পূরণ হবে না সুতরাং আমাদের ওপরে সাদাও করেন কিছু দান করেন এ কথা যখন শুনলেন ইসু আল সালাম। তখন ওনার কথা মনে পড়ল যে এই সুযোগে বলার দরকার কারণ এখন ছোটো হয়েছে আর আমার থেকে দান পর্যন্ত চেয়েছে তখন বলছে তোমাদের মনে আছে অতীতের কথা তোমরা ইউসুফ এবং ইউসুফের ভাইয়ের সাথে কি করেছিল। যখন তোমাদের জ্ঞান ছিল না অজ্ঞ ছিলা অর্থাৎ সে সময় আল্লাহকে ভয় করা নাই কী করেছে তোমরা জানো তখন বলছে আপনি কি ইউসুফ তখন বললেন যে জি আমি ইউসুফ আর এটা আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সম্মান দান করেছেন আমার ভাইকে সম্মান দান করেছে তোমাদের উপরে আমাদেরকে আল্লাহ ইহসান দান করেছেন এ কথা বললেন তখন ওরা বললেন যে আমরা আপনার অন্যায় করেছি এর মানে আমাদের ক্ষমা করবেন এরকম বাক্য উচ্চারণ করার আগে ইসুফ আলাই বললেন তোমাদের উপরে কোনো আমার প্রতিশোধ বা কিচ্ছু নাই কোনো রাগ নাই ধন্যবাদ শুনছিলাম আমরা শুধু দর্শক জানতে পারলাম যে ইসুফা আলিহ ইসলামের কাছে ইয়াকুবা আলি ইসলাম পাঠালেন আবারও তার সন্তানদেরকে খাদ্যের জন্য যখন আসলো তারা এসে বিনয়ীভাবে প্রার্থনা জানাতে থাকলো নিজেদের অসহায়ত্ব প্রকাশ করতে থাকলো এমত পরিস্থিতি ইউসুফ আল ইসলাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের কি মনে আছে ইউসুফ এবং তার ভাই এর সাথে কি আচরণ করেছিলেন তখন তাদের মনে জাগল যে এই সেই তো ইউসুফ তখন তারা চিনতে পারলো এবং বলল আপনি কি সেই ইউসুফ এরপর ইউসুফ আল ইসলাম যখন পরিচয় দিলেন পরিচয় হয়ে গেল ওরা অত্যন্ত লজ্জিত হল তারা ভাবতেছিল যে ইউসুফ হয়তো বা আসে কঠিন প্রতিশোধ নেবেন কিন্তু ইউসুফ আল ইসলাম কী করলেন আসলে কি প্রতিশোধ নিয়েছিলেন আমরা জবাব মুখতারাবের কাছে এখানেই ইউসুফ আলী ইসালাম এর মহত্ব এবং মোমেনের চরিত্র কেমন হওয়া দরকার অতীতে কেমন ছিল আল্লাহ মডেল দেখালেন প্রথমে লক্ষ্য করুন ভাইদেরকে যখন বলছেন তোমরা ইউসুফের অন্যায় করেছিলে তখন কেউ যা হেলুন ভাইতে আপনারা মনে আছে কেউ অত্যাচার করেছিলেন তা না আপনারা অজ্ঞতা আপনারা ইচ্ছা করে করেননি মনের তাদের একটা অজরও বলে দিলেন বলার পরে ভাইরা যখন রজ্জিত হলো যে সত্যই তো আল্লাহ আপনাকে বড় করেছেন তখন তিনি বললেন আমার কোনো অভিযোগ নেই আপনাদের বিরুদ্ধে আল্লাহ আপনাদের মাফ করে দিচ্ছি শুধু এই না তারপরে বলতে বলতে বললেন হ্যাঁ তোমাদের দোষ নেই শয়তানে পৌঁছায় হয়েছিল আমি তোকে কিছুই মনে রাখতে সে শেষে যে তিনি বলবেন এরপরে তিনি বললেন যে তোমরা বাড়ি চলে যাও এই আমার কামিজটা নিয়ে যাও নিয়ে যে আমার আব্বাকে দাও আব্বার চোখ ফিরে আসবে আব্বা তো কানতে কানতে অসুস্থ হয়ে গিয়েছেন চোখ নষ্ট হয়ে গেছে এই আমার জামাটা তার গায়ে দিলে চোখের যেতে ফিরে আসবে তোমরা চলে যাও যখন মিশর থেকে কাফেলা যাত্রা শুরু তখন সেই কেনানে ফিলিস্তিনে বসে ইয়াকুব বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি তোমরা যদি এই রাগ না করো লক্ষ্য মিশর থেকে জামা সেরেছে গন্ধ ফেলেন অথচ পাশে কুয়ায় আছে টেরি ফেলেন নাকি হল ওই সময় আল্লাহ পরিচিত তার মানে হলো যে আল্লাহ নবীদেরকে ওহির মাধ্যমে অথবা এলহামের মাধ্যমে অথবা কোনো ব্যক্তিকে একরামের মাধ্যমে যদি কখনো কিছু জানান ওইটুকি জানতে পারে অলৌকিক জ্ঞান ক্ষমতা কারোর নেই যে ইয়াকুব আলহিসাম আল্লাহর রসুল আল্লাহর নবী তিনি মিশর থেকে কাফেলা হলে খসবু পেয়ে গেলেন কিন্তু পাশেই ওসুপ বসে আছে খরচু পেলেন না শুয়ে আছে যাই হোক পরিবার তার সুগন্ধ পাচ্ছেন আল্লাহ এরপরে পালাম্মা আনজা আল বাসির আলকাহি ফারতীরা যখন সুসংবাদ নিয়ে কাফেলা চলে আসলো সন্তানেরা জামাটা তার মুখের উপর দিল তার চোখের ফিরে সন্তানেরা লজ্জিত এবার তো বাবা সৎ কথায় আমাদের অন্যায়টা প্রকাশ হয়ে গেল ইয়া আবান্তা ফিরলেনা রব্বানা বাবা আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আমরা আসলে অন্যায় করে ফেলেছি তখন পিতা বললেন সাফ আস্তা ফিরল রব্বি আমি কিছু পরে তোমাদের জন্য মাপ চাবো এতে বোঝা যায় যে তিনি হয়তো তাহাজতের সময় বা কোনো একটা আল্লাহর সাথে দোয়ার যে খাস সময়ে তাদের জন্য মাপ চেয়েছেন এরপরে ইউসুফ বলে দিছিল যে তোমরা আব্বা আম্মাকে নিয়ে চলে আসবে তখন তারা আব্বা আম্মাকে নিয়ে পুরো পরিবার চলে আসলেন মিশরে মিশরে আসলে ইসুব আল ইসলাম বলেন উৎকুল্ল মিস্রা ইনশা আল্লাহ আমিন মিশর নিরাপদে প্রবেশ করো এরপরে তার পিতা মাতাকে তার সিংহাসনের উপরে বসালেন ওখার রোল আহসেন তারা সবাই বিনত হয়ে তাকে সম্মান জানালেন আব্বা এটাই হলো আমার সেই শব্দের সূর্য চন্দ্র পিতা মাতা এবং এগারো ভাই 11 كوكبا اني رايت 11 كوكبا والشمس والقمر, والقمر رايتهم ليساجدين تني بولين يا اباتي هذا تبيل رؤيا من قبل قد جعلها ربي حق امر حلم الله صدق করে وقد احسن بي اذا خرجني من السجد وجاء بكم من البدو الله আমার ফর দোয়া করেছেন আমাকে জেল থেকে বের করে একটা সক্ষমতা সঙ্গী দিয়েছেন আমার রব যেটা চান সূক্ষ্ম করে দেন এভাবেই তিনি ভাইদের সাথে একটা আপোষ করে নিলেন চমৎকার ঘটনাটি শুনলাম সুদী দর্শক যদি ইউসুবের জায়গায় আমি হতাম আপনি হতেন কি করতেন আমরা যদি পৃথিবীতে কোনো ইতিহাস খুঁজি আর বলি যে ভাই ভাইদের ক্ষমা করতে পারে এর দৃষ্টান্ত ইউসুফ ছাড়ার কেউ নয় বড় অপরাধ না আমরা আসবো সুদর্শক যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে তারপর ফিরে এসে শা আপনাদের সাথে বাকি কথা নিয়ে আবারও হাজির হবো এই প্রত্যাশায় আসসালাম আলাইকুম প্রজ্ঞা সেরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মঞ্জুর চলুন আমাদের জীবন আরো ন্যায় নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী সারিয়া প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ডায়ল ডিসেট মিস্টর জাকির নাইক ইন আটল অফ দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায়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 शांति अवदान समाज प्रतिष्ठाएं वहमी वरकानित सदी दर्शक अपने सकल के आबो यह अनुष्ठान स्वागत जाना सत्यार अर्थे इसम आलिसम घटना सुनल এবং বিগত কয়েক পর্বে আমরা শুনে আসছি আজ হয়তোবা তার ঘটনার পরিসমাপ্তির দিকে আমরা উপনীত হচ্ছি কিন্তু কি জানলাম একে একে আমরা সে কথাগুলি বলব আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইসেখ আলহামদুলিল্লাহ সাল্লা আল্লাহ রাসুল্লাহ আবাদ ইউসুফ আল্লাহ সালাতাম তিনি নবী হিসাবে অত্যন্ত উদার ছিলেন আল্লাহ রব্বুল্লা আলমের বিশেষ রহমতে তিনি তার ভাইকেও ফিরে পেলেন তার পিতামাতাকেও ফিরে পেলেন অন্য ভাইদেরকে নিয়ে পাশাপাশি তার স্বপ্নের বাস্তবায়ন ঘটালেন দীর্ঘদিন পূর্বে যে স্বপ্ন দেখেছিলেন অনেক অত্যাচার নির্যাতন সমস্যা আমরা একটা কথা বলি যে গাছে ফল বেশি ধরে গাছটা নইয়ে পড়ে এই চিত্রটাই লাতাসেবা আলাই কুমলিয়াম আজকে তোমাদের কোনো প্রতিশোধ নেওয়া হবে না তোমাদের উপরে এই কথাটি বলে তিনি সে মহত্বের পরিচয় দিলেন আরেকটা বিষয় হলো এই যে একুব আলাইলাম তিনি দীর্ঘদিন অন্ধ থাকার পরে তিনি চোখ ফিরে পেলেন জ্যোতি ফিরে পেলেন এত জ্যোতি পেলেন এর চেয়ে বড় কিছু হতে পারে না এবং বিরল দৃষ্টান্ত এখানে এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ এগুলো সুন্দর করে বুঝিয়েছেন মানে আল্লাহ রহমতের আশা এবং আশাই যে ইমান চোখের জষ্ট হয়ে যাওয়ার পরে আবার জ্যোতি ফিরে আসে এটা একটা বিরল দৃষ্টান্ত আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে আসলে মানুষের ঘামের মাধ্যমে কীভাবে চোখের জ্যোতি ফিরে পায় এবং ইস আল্লাহ আরও কিছু পাঠাতে পারতেন একটা রুমালে ফু দিয়ে বা কিছুর মাধ্যমে পাঠাতে পারতেন কিন্তু জামা পাঠালেন কেন অর্থাৎ মানুষের শরীরের ঘামের সাথে চোখের জ্যোতির একটা সম্পর্ক আছে ইদানিং সে ঘটে গেছে বহু হাজার হাজার বছর পূর্বের ঘটনা কিন্তু বিজ্ঞান ইদানিং এসে প্রমাণ করলেন যে কিছু মানুষের শরীরে এমন একটা ঘামের আকর্ষণ আছে যার মাধ্যমে ওষুধ তৈরি করলে যে চোখের সমস্যা হয় এই চোখটা আল্লাহ ভালো করে দেন তাতে এই তাহলে এটা যে ইউসুফ আল ইসলাম জামাটা পাঠাবেন আর বাবের চোখের সামনে ধরবেন এই সবই ছিল আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে একটা উন্নতর বিজ্ঞান জি জি জি বিজ্ঞান আল্লাহরবুল্লা আলমিন আজকের যে বিজ্ঞানের প্রযুক্তির যুগ বলছি কিন্তু আল্লাহরবুল্লাহ আলমিন সতেরো শত বছর আগে প্রযুক্তিটা দেখিয়ে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য যে আমরা এর গহিনে প্রবেশ করতে পারিনি আমরা এই মর্যাদাকে ধরে রাখতে পারিনি আল্লাহ রাবুল্লার পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনটাই বিজ্ঞানময় আর একটা বিষয় ইউসুফ আলি আমাদের সবার জন্য আল্লাহ তার ভাষায় বললেন যখন ভাইরা বলল বললো তল্লাহাদ আাকালিনা আল্লাহ আপনাকে বড় করেছেন আমাদের উপর তিনি বললেন আজরাল যদি কেউ তাকুয়া থাকে এবং সবর থাকে আল্লা রবুল্লাহ অবশ্যই সফল করেন এই জন্য রসাল্লাম বলেছেন তোমাদেরকে ওসিয়ত করছে তোমরা তাকে অবলম্বন করো তাকুয়া সকল কিছুর মুকুট যদি তাকু অবলম্বন করা যায় তাহলে যতই চেষ্টা করি না কেন আমার উপর বিপদ আসবে তখন বিপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতেই হবে যেটা করেছেন ইউসুফ আলাইহালাতুসালাম অনুরূপভাবে করেছেন তার পিতা ইয়াকুব আলহাসু আসসালাম কিন্তু কখনোই আল্লাহর ভয় ভীতিটাকে কখনও নিজের অন্তর থেকে বের করে দেননি সবসময় তিনি চেয়েছেন আল্লাহর রহমত এবং ধৈর্য ধারণ করতেন সবরঞ্জাম আর একটা এখানে প্রসঙ্গ হলো এই যখন তাদেরকে এইভাবে সেচদা করতে বলা হলো বলা হয়নি জি সেজদা করতে তো কেউ বলিনি তারা করেছে এখন অনেকে আমাদের সমাজের মনে করেন যে ইউসুফ আল্লাহ ইসলামের আব্বা আম্মা ভাইরা যদি তাকে চেষ্টা করতে পারে আমরা বুজুর্গদের চেষ্টা করব না কেন তাহলে আমাদের বলতে হবে সেই শরীয়তে ভাই বোনী বিবাহ ছিল আমরা এখন ভাই বোন বিবাহ করবো না কেন মূল কথা সাজদাটাই ওই শরীয়তে আমাদের শেষদা ছিল না আল্লাহ কোরআন কেনে বলছেন উদু ফুল বা সূর্যদা সবচেয়ে বড় কথা হলো সেই সেজদাটা কি ধরনের ছিল আমাদের শেষদা যেমন বলা হয়েছে কেমন করা হয়েছে আমরা তো আগের কোন শরিয়ত মানবো না ওটা আমাদের শিক্ষা শরীয়তের মূল শিক্ষা স্বপ্ন তবে সবচেয়ে বড় সমস্যা হয়েছে এখানে একটা যে এখন এই তাওরাতের নামে ইঞ্জিলের নামে কিছু বই বাংলা ভাষায় বা অন্য ভাষায় অনুবাদ করে ইসুফ সালামের কাহিনী বা ইসুফ নবীর কাহিনী এদের শীত প্রচার করা হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করা হচ্ছে সেখানে সম্পূর্ণ বর্তমান প্রচলিত তাওরাত এবং ইঞ্জিল যেগুলো এর কত নোংরা কোথায় ইঞ্জিলের ভিতরে আছে ঈসা মসি তার মাকে এই বেটি কি বলো এই মহিলা তুমি কি চাও দেখা করতে আসছে মা দেখা করতে এত বড় খুলে ফেলতেন এর ভিতরে রয়েছে ঈসা মসি অকারণে প্রাণী হত্যা করতেন হত্যা নির্দেশ দিতেন তার ভিতরে রয়েছে ইসুফ নবীর নামে দাউদ আলী ইসলাম তাদের নামে ব্যবচা দঘুন মিথ্যা কথা রয়েছে এই ক্ষেত্রে দর্শকদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে মুসলিম হবো কিন্তু আমরা ইসাইমে এই ধরনের একটা প্রবণতা দিয়ে আমাদের আগে ইসুফ আল্লাহ সম্পর্কে এত নোংরা কথা বলার মাধ্যমে এবং কোরআনকে আপনার ক্ষত বিক্ষত করা হচ্ছে একটা আছে আমরা বানিয়ে আর একটা বলছি যারা কোরআন মানে না যারা কোরআন মানে না তারা কোরআন মানল যে মানে অথচ দেখা যাচ্ছে কোরআন এসেছে লাও মাহফুজ থেকে এবং পবিত্রতা রক্ষার সাথে এসেছে সেই ক্ষেত্রে কোরআন করছে এবং সামনের দিক থেকে বাতিল প্রবেশ করতে পারে। যা মহা প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহ হেফাজতে নিয়েছেন এই কোরআন সম্পর্কে এমন একটা ঘটনা উল্লেখ করতে গিয়ে যদি আমি বলি এমন কথা যে কথা কোরআনে নাই আল্লাহ সাথে সাংঘর্ষিক তাহলে কত বড় অপরাধ হতে পারে এমন কথা বলে যে কথা বলিনি সেজন্য তার জাহান নামে করে নেয় এটা হাদিস্টা বুখারের আল্লাহ এই কালামের পরিবর্তন করলে শাস্তিটা কেমন হতে পারে সবচেয়ে সমস্যা হয়েছে যে আমাদের সরল প্রাণ মুসলমান আলিহি আগের যত কেতাব ছিল সব কেতাব বাতিল করে এই কেতাব দিয়ে সবগুলো এর ভিতরে রুকাই দিয়েছে আল্লাহটা আল্লাহ নিজে এখানে বলেছেন যে ওদের চরিত্র তুলে ধরেছেন উল্টা পাল্টা করতো তারা নিজের হাতে বই লেখে স্পষ্ট বলে দিয়েছেন যে এই সময় যদি মুসা আলাহিসাল্লামের আগমন ঘটতো যেমন উমার রাজা তালাম তাওরাতেন তার ঘটনা শেষ করছেন এটা দর্শকদের জানা দরকার সব হয়ে গেলো ইউসুফ আলাহানের জীবনে পূর্ণ সফলতা আসলো পিতামাতা চলে আসলো আল্লাহর নিয়ামত তার জীবনকে পূর্ণ করলো তখন কি বললো আল্লাহ আমার যা দিয়েছেন আপনি দিয়েছেন ব্যাখ্যার ক্ষমতা দিয়েছেন আমার যত কিছু আপনার নিয়ম আপনি কেউ আমার নয় আল্লাহ আপনাকে তা আফানি মুসলিমান আমাকে মুসলমান সীমিত দিয়ে ওয়াল হেকিহীন আল্লাহ আমাকে দুনিয়াতে নিয়ামত যে যথেষ্ট নয় আখেরাতে পরকালীন জীবনটা অনেক কারদের সাথে রাখবেন এটাই হলো নিয়ামতপ্রাপ্তদের আল্লাপ্ত মোমিনদের বৈশিষ্ট্য যে সমস্ত মোমিনরা এই নিয়ম পাবেন তিনি ক্ষমা করেন আর ক্ষমার বিরল দৃষ্টান্ত এবং তিনি ভাইদেরকে তোষারোপ করেন নাই এরপর তিনি সেখানে আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে বলেন আল্লাহ তুমি আমাকে দিয়েছো দিয়েছো অনেক কিছুই আমার কাছে চাওয়া আর দুইটি আমার চাওয়া দুইটি একটা হলো তুমি আমাকে মুসলিম হিসাবে রাখো আর আমাকে এবং সালেহ বান্দা তোমার যারা তাদের সাথে তুমি আমার হাসর করো এটাই একজন মমিনের প্রাপ্তিটা এটাই কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী সম্মানিত সুদী দর্শক ইউসুফ আর ইসমের ঘটনা সত্যি এতই আকর্ষণীয় এতই মোহনীয় এতই শিক্ষণীয় এত হৃদয় বিদারক এত ত্যাগ এত পরীক্ষা তারপরে আল্লাহ রবুল্লাহ আলমিনের বান্দা ধৈর্য ধারণ করলেন আর তাকে সফলতা দান করলেন কীভাবে এখন আসলাম ধৈর্য দান করলেন আর কীভাবে তার সফলতা দান করলেন ইতিহাস শুনলাম কিন্তু ইতিহাস যেন ইতিহাসের পাতায় না থাকে আমাদের জীবনে যদি আমরা পরিবর্তন করতে পারি তবেই সফলতা আল্লাহ রবাহ আলামিন আপনাকে আমাকে সকলকে দান করুন আমিন পিছটি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে এবং স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় আরস করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি ওবার से जानता अवश्य निजे हाथ द्वारा बाधा दे सक्षम ना मुख द्वारा बाधा देते सम्भव ना तो जान अंतर द्वारा घृणा कर तब यहाँ इमान दुरबलतम स्तर সহি মুসলিম প্রথম খন্ড ইমান অধ্যায়ে একুশ উনশি ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক ও প্রব হ্যান ও হেলিসপশন ইউ চুজ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 देख अर्धांगिनी ना तत्तांगिनी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल् सत्यारमिन तर जीव समय नष्ट करना दुनिया भी क्या करबिया भी किसी दाय दायित्व आज से पालन कर मानवतारे इसलमे अधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छापुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश